আমরা সংক্ষেপে সেই দিক নিয়ে আলোচনা করব যাতে বুঝতে পারেন সুদ কত বড় খারাপ জিনিস সুদ আল্লাহ কোরআন মাজিদে হারাম ঘোষণা করেছেন এবং আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা রিবা। এখন অবশিষ্টাংশ যে সুদ আছে সেগুলোকে বর্জন করো ছেড়ে দাও ইনকুম মোমেন ইন যদি তোমরা মোমেন হও যদি মোমেন না হও আলাদা কথা কিন্তু যখন তুমি মোমেন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 যে একটা পরিবেশ থাকে সেই পরিবেশ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় কেউ কারোর দয়া রাখে না কেউ কারো প্রতি মায়া রাখে না সুদের স্বাভাবিক প্রভাব এবং তার অনিবার্য মানসিক প্রতিক্রিয়া যা সর্বতা পরস্ফুট হতে থাকবে তাকে এক জাতি অপর জাতির সাথে এরূপ আচরণ করুক অথবা এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে সেই ব্যবহার প্রদর্শন করুক সর্বাবস্থায় অবস্থায় একই ব্যক্তি ব্যক্তির মাধ্যমে যেমন হয়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 নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা আল্লাহ রসুল বলেছেন অন্য মোমেনের উদাহরণ হলো একটা বিল্ডিং এর মতো যে বিল্ডিং এর এক অংশ অপর অংশকে মজবুত করে আর এই মজবুত করার জন্য একটা সিমেন্ট লাগে তাই না এই সিমেন্টটা কি মানুষের ইমান মানুষের সম্পর্ক অনেক আছে রক্তের সম্পর্ক আছে মানুষের বৈবাহিক সম্পর্ক আছে আর মানুষের ইমানি সম্পর্ক আছে সব সবথেকে দৃঢ় এবং মজবুত সম্পর্ক হল কি সম্পর্ক ইমানি সম্পর্ক যেহেতু রক্তের সম্পর্কে স্বার্থ আছে বৈবাহিক সম্পর্কে স্বার্থ আছে কিন্তু ইমানই সম্পর্কে কোনো স্বার্থ নেই রক্তের সম্পর্কে আপনার ভাই আপনার অংশ না পেলে রাগ করবে তাই না কিন্তু ইমানই সম্পর্কে আপনার কাছে কোনো ভাগই চায় না সে তো জানে যে আমি ভাগ পাবো না তার যে সম্পর্ক সেই সম্পর্কটা মজবুত। কিন্তু ভাইয়ের সম্পর্ক রক্তের খাতিরে স্বার্থের খাতিরে যদি কোনো রকমের আঘাত লাগে সেটা ছুটে যায় ইমানি সম্পর্ক হচ্ছে মজবুত একটা বিল্ডিংয়ের মতো একটা অট্টালিকার মতো এই সম্পর্ক যখন কায়েম থাকে ইমানি সিমেন্ট যখন এক অপরকে মজবুত করে তখন সেই উম্ম সেই জাতি কত উন্নত হয় কিন্তু মাছ খান থেকে যখন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 এই জন্য সুদের বিশেষ অপকারিতা বিশেষ ক্ষতি আছে আপনারা দেখছেন বাংলা পিস টিভির এই অনুষ্ঠান ইসলামী অর্থনীতি নিয়ে বিভিন্ন আলোচনা আপনারা নিশ্চয়ই আগে শুনেছেন আগামী তো শুনবেন এই আশা করে। আপনাদের কাছে আলোচনা রাখছি আল্লাহ তালা সবাইকে উপকৃত করুন উপকৃত হলে আমাদের এই শ্রম এই মেহনত আল্লাহর কাছে কাজে লাগবে আর আমাদের এই সব যেন আল্লাহর হয় সেই কামনা করি আবার আপনাদের সঙ্গে সাদ দিচ্ছি এবং আপনাদের কাছে আলোচনা বলছি যে সুদের বিভিন্ন ক্ষতি আছে যে ক্ষতির কারণে সামাজিক বন্ধন ছিন্ন হয়ে যায় আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলিম হচ্ছে মুসলিমের ভাই এদিকে আল্লাহ বলেছেন ইন্নামাল মো মেনুনা সংশোধন করো যদি সেটাকে কি করো সংশোধন করো আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলিম মুসলিমের ভাইম সে তার প্রতি কোনো অন্যায় করবে না জুলুম করবে না আর তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না যদি কোন অভিযোগ পূর্ণ করে তাহলে আল্লাহ তার অভিযোগ কোনো ভাইয়ের অভিযোগ পূর্ণ করেন অভাব দূর করেন আল্লাহ আপনার অভাব দূর করবেন ওমান ফর্রাজা আন মুসলিম ইন কুরবাত আর যদি কোনো মুসলিম কোনো মুসলিমের বিপদ উদ্ধার করে বিপদ দূর করে তাহলে কাল কেয়ামতের দিনে অসংখ্য বিপদ আছে তাই না মানুষের জন্য কাল কেয়ামতের দিনে অসংখ্য বিপদ আছে আল্লাহ তালা সেই বিপদ বিপদসমূহের মধ্যে এই বিপদ থেকে উদ্ধার করার বিনিময়ে আল্লাহ তালা কাল কেয়ামতে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ কেয়ামাহ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 শুধু দিলেই কিন্তু স্বভাব হবে না স্বভাবে নিয়ত রাখতে হবে তাই না সব কাজে কোন একটা ভালো কাজ যখন করবেন তার ঋণ দিলেন আপনি যদি না করেন যে অর্ধেক টাকা দান করার স্বভাব না যখন কোনো আপনার কাছে আসবে বিনা সুদে তাকে ঋণ দেবেন দুনিয়ার কোন স্বার্থ রাখবেন না যখনই আপনি ঋণ দিলেন সেই সময় নিয়ত করবেন যে অর্ধেক টাকা দান করার আমার স্বভাব তাহলে আপনি স্বভাব পাবেন উল্টে যদি আপনি তাকে ঋণ না দেন কিংবা ऋण दिए सूद कमना चापर दी मुसलिमर क्या आल्ला आचरणे निश्चय सहयोगता करा कल क्या मत दिन विपदार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 মুদ্রাস্ফীতি দেখা যায় তাই না মুদ্রাস্ফীতি দেখেছেন এখন হঠাৎ করে আপনারা হয়তো যারা দেশের ভিতরে আছেন ততটা বুঝতে পারবেন না কিন্তু আমরা বিদেশে আছি আমরা বুঝছি সৌদি আরবে থাকতে যেখানে এক রিয়ালের বিনিময়ে দশ টাকা পাওয়া যেত হঠাৎ করে হতে লাগলো ১৬ সতেরো টাকা তাই না এটা আপনারা শুনেছেন ডলারের ব্যাপার এক ডলার ৪৫ টাকা দিয়ে কিনা যেত সেই ডলার পঁয়ষট্টি টাকা দিয়েও কিনতে হয়েছে তাই না তার থেকেও বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে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 আল্লাহ রসুল থেকে দূর করুন আমাদের দেশ থেকে দূর করুন বিশেষ করে সুদী কারবারে যেন আমরা কোনোভাবে জড়িয়ে না যাই তার থেকে আমাদের পরিত্রাত দেন প্রিয় দর্শক আমাদের সময় প্রায় শেষের কাছাকাছি সুতরাং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই মুহূর্তে করে ফেলতে পারেন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 बर्धित टा देखा नवा जाए नये मन करूदी कार बारे अनेक टाक आसल टाका किस हालाल हाउर वर्धित आकार रूपट आस हराम और से हराम आसल तो थकते क्योंकि हाराम आप देव हम